বিসিলো নো Alhamdulillahi Rabbil Alameen والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعن نبي هريرة رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم قال من كانت عنده مظلمة لأخيه من عرضه او من شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح وخذا منه بقدر مظلمته وإن لم يكن له حسنات وخذا من سيئات صاحبه فحمل عليه بديو বর্তমান যুগে অবস্থা এমন বেগতিক হয়ে দাঁড়িয়েছে যে মানুষ মানুষের সাথে অপরাধ করে বেড়াচ্ছে মানুষ মানুষের সম্পদ নষ্ট করছে মানুষ মানুষের ইজ্জত নষ্ট করছে এরকমভাবে মানুষ সাথে অপরাধ করে বেড়াচ্ছে বা কেউ কারোর বিরুদ্ধে তার পিছনে গিয়ে গিবত করে বেড়াচ্ছে এরকম অপরাধের কোনো শেষ নেই কিন্তু এই যে মানুষের সাথে সম্পর্কিত অপরাধ সেইগুলা করে কিন্তু পরের শেষ বয়সে যখন শক্তি আর থাকবে না মানুষের সাথে অপরাধ করতে পারবে না তখন অনেকে গিয়ে শেষ পর্যন্ত মসজিদে ঢুকে আবাদত করে आल्ला राठे का जो आल्ला क्षमा कर दे क्योंकि उचित जगह मानुषे করা হয়েছে এবং মানুষের অধিকার হনন করা হয়েছে সেটা আল্লাহর কাছে বললে আল্লাহ কোন কি আপনার ছাড় দেবেন না এবং তাকে ক্ষমা করবেন না এই কারণে হনন করলে সেটা যদি সময় থাকতে যদি আমরা সেটা তার সাথে না করি পরকালে সেটা কিন্তু ছাড় দেওয়া হবে না অবশ্যই হ্যাঁ গোনে গোনে সবাইকে সবকিছু দিতে হবে এই কারণে রসুল আকরম সাহা হ্যাঁ খুব সহজেই সবাইকে সময় থাকতে সতর্ক করে গেলেন রসুল বললেন মান খায় আহম্মদুল্লি একই যে কারোর যদি কেউ তার কোন মুসলিম ভাইকে যদি জলম করে বসে মিন্দ সেইন তার ইজ্জত হনন করে অথবা তার কোন সম্পদকে কে সে অপহরণ করে নিয়ে যায় তাইলে ফালিয়ে আলিয়াউম বলে যে অবশ্যই তার সাথে তাকে আজকেই সমঝোতা করে নিতে হবে কবলা আল্লাহনা দিনারুল্লাহ দেহাম হ্যাঁ এমন সময় আসবে যখন মৃত্যুর পরে আর কোন দিনার দেহাম থাকবে না এখন তো একজন ব্যক্তির কোন ইজ্জত হনন করছে তখন সে রাগ করেছে তাকে আপনার ক্ষমা করতে বাধ্য করার জন্য আপনি কিছু টাকা করে দিয়ে হাতিয়ে তোফা দিলে তাকে তার মন খুশি হবে আপনাকে শেষ পর্যন্ত ছাড় দিবে আপনার উপর খুশি হবে সমঝোতা করা সম্ভব এখন টাকা করে আসে কিন্তু এমন একদিন আসবে যেদিন টাকা করে আর কোনো কাজ দিবে না সেই দিন সমঝোতা করা কখনো সম্ভব হবে না সেই দিন আরেকটা কি আছে বিচারের ব্যবস্থা আছে সেটা কিভাবে যে যদি তার কোনো ওই লোকটা যার উপর করা হয়েছে মজলুমের গুণাগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত তাকে জাহান নিক্ষেপ করা হবে আমরা যারা এখনো আপনার জুলুম করে বেরিয়েছি এক সময় আপনার যখন সরকারি কর্মচারী ছিল অথবা কোনো দাপটওয়ালা কেউ ছিল সেই সময় অনেক জুলুম করেছে মানুষের উপর অনেক আছে এখন বুড়ো এসে সে মসজিদ ধরে কান্নাকাটি করে কিন্তু কখনো এখনো সে জীবিত আছে যাদের সাথে অপরাধ করেছে যাদের সাথে জুলুম করেছে তাদের সাথে সমঝোদা করছে না তাদেরকে এখনই সতর্ক হতে হবে যে সময় থাকতে তারা বেঁচে থাকতেই তাদের সাথে সমঝোদা যেন করে নেওয়া হয় নাইলে পরবর্তীতে কেমতের দিন আসলে সেই দিনে আর কোনো টাকা করে থাকবে না সেই দিন আমলের হিসাব হবে নদীবা যদি আমল না থাকে তখন তার কি অন্যের গুণা তার উপর চাপিয়ে দিয়ে জাহান্ন দেওয়া হবে এই কারণে সময় থাকতে আমাদেরকে অবশ্যই মানুষের সাথে সমঝোতা করে নিয়ে মানুষের থেকে আমাদের নিষ্কৃতি পাওয়ার চেষ্টা করতে হবে না হলে সময় হারিয়ে গেলে আর আফসোস করার ছাড়া কোনো কিছু থাকবে না আল্লাহ কাজগুলো করার তভিক দান করুন যেন নিজের জলুম থেকে এখনই বেরিয়ে আসতে পারি মানুষের সাথে সমঝোতা করে ওসালাহ আলী মহম্মদ ওহী ও